রম দয়াময় নিরতিশয় মেহির বান আল্লাহ নামে না আমি কসম খাইতেছি কিয়ামত দিবসে ওলা উকুসিমিনা আর না আমি কসম যে তিরস্কারকারী মনে। মানুষ কি মনে করিয়া বসিয়াছে যে আমরা তার অস্থিগুলি একত্রিত করিতে পারিব না কেন নহে আমরা তো তার অঙ্গুলি গুলির গ্রন্থি পর্যন্ত যথাযথ বানাইয়া দিতে সক্ষম স্যানুল কিন্তু মানুষ চায় যে भविष्यूह कर जिज्ञासा करतपर दृष्टिशक्ति जख प्रस्तरी हईया जान हा जा सूर्य के मिलइया एका कर يقول الإنسان يومئذن أين المفهر؟ تاكن أي مانوشي بولي بي كثا يبالايا لا وزر كخو نوي ناه نوي سيخاني كون آسرائي ستحل ثاكي بينا إلى ربك يومئذن المستقر شهيدين تمار رب سمك جاي آئي عبستان گرهن کريته ہوئي بي ينبأ الإنسان يومئذن بما قدم وأخر সেই দিন মানুষকে তাহার আগের ও পরের সমস্ত কৃতকর্ম জানাই দেওয়া হইবি বরং মানুষ নিজেকে খুব ভালো ভাবে জানে সে যতই অক্ষমতা পেশ করুক না কেন হে নী खूब ताड़ताड़ी मुखस्त कर दायितर कैसे थक तक तुम उठ के मनोजग सहकारे शनि थको অতপর উহার তাৎপর্য বুঝাইয়া দেওয়াও আমাদেরই দায়িত্ব কখনো নহে আসল কথা হইল তোমরা খুব দ্রুত ও সহজে অর্জনযোগ্য জিনিসকে ভালোবাসো আর পরকালকে উপেক্ষা করো সেই দিন কিছু সংখ্যক মুখাবায়ব উজ্জ্বল হইয়া উঠিবে নিজেদের রবের দিকে দৃষ্টি নিবদ্ধ থাকিবে আর কিছু সংখ্যক মুখাবায়ব উদাস ও বিবর্ণ হইবে মনে করিতে থাকিবে যে তাহাদের সহিত অত্যন্ত কঠোর আচরণ করা হইবে চিত্ত রকম কখনো নহে প্রাণ যখন কণ্ঠদেশ পর্যন্ত পৌঁছিয়া যাইবে এবং বলা হইবে যে ঝাড়ফুঁক দেওয়ার কেহ আছে কি মানুষ মনে করিবে দুনিয়া হইতে বিচ্ছিন্ন হওয়ার ইহাই সময় আর এক পা অপর পায়ের সহিত জড়াইয়া যাইবেলা সেই দিনটি হইবে তোমার রবের পানে যাত্রা করার দিন فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب الى اهله يتمطى كিনতু না সে সত্তমানিয়া লইলো না নামাজ আদায় করিল বরং মিথ্যা মনে করিল এবং মুখ ফিরাইয়া লইলো তারপর অহমিকার শহীদ নিজের ثم أولا লাকা فاওলা <فأولا> এই রূপ আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমার পক্ষে শোভা পায় হ্যাঁ রূপ আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমার পক্ষে শোভা পায় মানুষ কি মনে করিয়া লইয়াছে যে তাহাদিগকে এমনিতে ছাড়িয়ে দেওয়া হইবে সে কি শুক্ররূপ নিকৃষ্টতম পানির একটি ফোটা ছিল না যাহা মায়ের গর্ভে নিক্ষিপ্ত হয় অতঃপর উহা একটি মাংস পরিণত হইল তারপর আল্লাহ উহার দেহ বানাইলেন উহার অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সুসমান ও সঙ্গতিপূর্ণ করিয়া দিলেন তারপর উহা হইতে পুরুষ ও নারী দুই ধরনের মানুষ বানাইলেন এহেন আল্লাহ কি মৃতদিগকে পুনরায় জীবিত করিতে সক্ষম নহেন